रास्त शानी जार रास्ते व्यय करें पात्र गुण बहुत व्यावसायिक भाषा पातर हजार्ट আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজ বিনিয়োগ করুন আল্লাহ রাস্তায় বাংলা মানবতার সমাধান Allahur متعطف لا ينتهي لا ينتهي بالحصر ما أعصى السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 মহান রবাহ আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সকলকে না থাকলে অংশ তেলাওয়াত করেছি সুরা একশো এগারো নম্বর আয়াত এই আয়াতের প্রসঙ্গ বারবার আলোচনায় আসছে এই আয়াতে অরবুল আলামিন এমন এক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন যার প্রসঙ্গ বারবার আসার মতোই। কারণ বারবারই তো আমি লঙ্ঘন করছি সে বিষয়টি সেটা হচ্ছে রবীন্দিন এই আয়াতের মাধ্যমে বান্দাকে জানিয়ে দিচ্ছেন তার সাথে ইমানের সম্পর্ক যাদের তাদেরকে তিনি ছোট্ট একটা শর্তের সাথে জান্নাত বুঝিয়ে দিবেন জান্নাত বিক্রি করবেন সেই শর্ত হচ্ছে তার মুমিন বান্দাকে তিনি যে যানটা দিয়েছেন যে মালগুলো দিয়েছেন সেই যান এবং মালগুলো শুধুমাত্র তার হুকুম তার মর্জি তার সিদ্ধান্ত তার মত মতো পরিচালনা করা এটাই হচ্ছে তার শর্ত প্রিয় বন্ধুগণ আসুন আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সেই বিষয় নিয়েই যেই বিষয়গুলোর কারণে আমাদের বারবার শর্ত ভঙ্গ হয় চুক্তি লঙ্ঘন হয় সেই শর্তগুলোর মধ্যে কিছু শর্ত তো এমন আছে যেগুলো করণীয় আর কিছু শর্ত আছে যেগুলো বর্জনীয় বর্জনীয় বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব আমরা দিচ্ছি কারণ এটাই স্বাভাবিক মুত্তাকির তিনি তো যিনি বর্জন করেন যিনি বেঁচে থাকেন রমাজানের সাধনার যে সিয়াম সাধনার যে প্রসঙ্গ এসেছে কোরআন করিমের মধ্যে সেখানে অরব্বলা আলামিন বলেছেন তিনি অরৌজাকে কেন ফরজ করেছেন তিনি বলেছেন যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও আর রোজার মধ্যে আমরা দেখেছি সিয়ামের মধ্যে আমরা দেখেছি সেখানে করণীয় চেয়ে বর্জনীয়ই সব আমাদেরকে খানা থেকে বিরত থাকতে হয় পানাহার থেকে পান থেকে বিরত থাকতে হয় আমাদেরকে বৈধ মিলামেশা থেকে বিরত থাকতে হয় সব কিছু শুধু বিরত থাকাই সেই নিষিদ্ধ কাজগুলো একটার পর একটা আমরা আলোচনা করে যাচ্ছি আজকেও এক ভয়ঙ্কর বিষয় নিয়ে কথা বলবো যেগুলো সমাজের আর রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে যেগুলো আমাদের এখন স্বাভাবিক বিষয় হয়ে গেছে যেগুলো এখন যে কোনো কাজকর্মই আমাদের যে কোনো বিষয়ই আমাদেরকে যেগুলোর মুখোমুখি হতে হয় সেই ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে ঘুষ দুর্নীতির বিষয় আজকের সমাজের এমন কোন জায়গা নেই এমন কোনো সেক্টর নেই এমন কোন ক্ষেত্র নেই খাত নেই যেখানে এই বিষ বাষ্প যেখানে এই ভয়ঙ্কর বিষয়টা নাই এমন কোনো জায়গা নেই সব জায়গাতেই এই বিষয়টাকে লক্ষ্য করছি অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় বলছেন স্পষ্ট করে তোমরা একজন আরেকজনের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করো না এবং অতুদু বিহা ইল আল হুকাম হাকিমদের কাছে বিচারকদের কাছে সমাধান যার কাছে তার কাছে এটা নিয়ে যেও না নিয়ে গিয়ে তাকে কিছু দেওয়ার মাধ্যমে ঘুষ লেনদেনের মাধ্যমে তুমি বিচারকে নিজের পক্ষে নিয়ে আসার যে অপচেষ্টা সেটা করো এই আয়াত রব্বুল আলম অত্যন্ত চমৎকারভাবে এই বিষয়টা উল্লেখ করেছেন হালাল গাজা এটা অত্যন্ত জরুরি বিষয় একজন মুমিনের জন্যে মুমিনের আমলের জন্যে হজরত রসুল করিম সাল আলী ওসাল্লাম এটা বলেছেন যে এমন এক সময় আসবে যেটা বুখারির মধ্যে রিওয়ায়সুল আমিনাল হারাম না এটা হারাম মাল কোনো খোঁজখবর নাই হালাল হারাম যেভাবে পারছে ডান থেকে বাম থেকে ডান হাতে বাম হাতে বৈধ অবৈধ হালাল হারাম যা পারছে সব নিজের ঝুলির মধ্যে ভরে নিচ্ছে না পাক পাক যেমন একসাথে হতে পারে না বৈধ অবৈধ যেমন একসাথে হতে পারে না ভালো মন্দ যেমন একসাথে হতে পারে না রাত দিন যেমন একসাথে হতে পারে না আলো আধারী যেমন একসাথে হতে পারে না ঠিক ওইভাবে হালাল হারামও একসাথে হতে পারে না কখনোই না হালাল হারাম যেহেতু একসাথে হতে পারে না কাজেই এটাও জেনে রাখা দরকার জান্নাত জাহান্নামও একসাথে হতে পারে না যে কোনো একটা আমার জন্য সিদ্ধান্ত হয়ে যাবে আর সেই সাইট অবশ্যই অবস্থান নিয়েছি নিশ্চিত করে আমি রসুল যেই মিছিল নেতা হবেন লিডার হবেন জান্নাত মুখী মিছিল সেই মিছিলের জন সদস্য নগণ্য সদস্য হিসেবে নিজেকে সামিল করার সেই সুযোগ আমার থাকবে না আমি বঞ্চিত গাজা তালাশ করার কামাই করার রোজগার করার তৌফিক এনায়ত করেন আরাম থেকে যেন আমাদের সবাইকে রবুলা আলমিন বাঁচার উপায় বের করে দেন তৌফিক দেন সহজ সুযোগ করে দেন হারামের পথকে আমাদের জন্য দেন এই হুকুম সমস্ত রসুলদেরকে উদ্দেশ্য করে অরবুল আলমিন এই হুকুমে এই নির্দেশ জারি করেছেন কোরআনে করিমের মধ্যে যে বর্ণনা এসেছে আল্লাহ সুবহান করছেন দুইটা হুকুম করেছেন রব আলামিন এক হচ্ছে কুলু মিনত্যবাদ হালাল খাবার গ্রহণ করুন ও আমল করুন একটু বুঝার ব্যাপার এখানে যে আল্লাহর কাছে ন্যাক আমলের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে হালাল খাবার এবং দেখুন লক্ষ্য করে আয়াতের যে ধারা বর্ণনার যে ধারা সেখানে আগে হালাল খাবারের প্রসঙ্গ এনেছেন রব্বুল আলামিন তারপর ন্যাক আমল করার প্রসঙ্গ এনেছেন স্পষ্ট করে বিষয়টা আমাদের কাছে বুঝে আসার মতো আলহামদুলিল্লাহ যে রবুল্লা আলামিন বুঝাতে চাচ্ছেন ওই ন্যাক আমল তুমি যাই করো না কেন যাই করো কেন যদি তোমার শুরুতেই হালাল খাবারের ব্যবস্থা যদি না হয় তোমার গাজা যদি হালাল না হয় খাদ্য যদি হালাল না হয় তাহলে ওই তারপরটা যেটা আমি হুকুম করলাম না আমলের সেটা কিন্তু কোনো কাজে আসবে না যেমন বিভিন্ন জায়গায় রবা আলম মুমিনদেরকে ইমান ওয়ালাদের সম্পর্কে বলেছেন বিভিন্ন ক্ষতিগ্রস্তদের সম্পর্কে রব্বুলি আলামিন বলেছেন তারপরই রবুল্লা আলমিন বলেছেন যেমন সুরাহ আল আসরের মধ্যে যারা যারা আমল করবে পরস্পর পরস্পরের মঙ্গল কামনা করবে একজন আরেকজনকে সবর ধৈর্যের নেক আমলের উপদেশ দিবে এই কাজগুলো যারা করবে তারা মুক্তি পেয়ে যাবে এখানে লক্ষ্য করুন শুরুতে রবাহ আলমিন ইমানের কথা বলেছেন মানে কি যে ওই পরের যে কাজগুলো এক আমল সৎ কাজের দিকে অসৎকাজ থেকে বিরত রাখা এই সব কিছু ধৈর্যের পরামর্শ দেওয়া ধৈর্য ধারণ করার জন্য বুঝানো বলা এগুলো সব কিছু কার্যকর কখন হবে যখন আমানু আমানওয়ালা হবে আর যদি ইমানওয়ালা না হয় ওই পিছনের সবগুলো বরবাদ এই জায়গায় ওরবুল্লাহ আলমিনের বর্ণনা ভঙ্গিটা এমনইহ রসুল কুলু মিনতীবাদ থেকে এমন বর্ণনা এসছে এই জাতীয় বর্ণনা এই বিষয়ের বর্ণনা হজরত আবু হরাইহু যেটা বর্ণনা করেছেন মুসলিম শরীফের মধ্যে যে বর্ণনাটা আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাদিসের এক পর্যায়ে গিয়ে বললেন ওমাত আমহু হারাম তাদের পানিও হারামু হারাম তাদের পোশাক হারাম এবং সমস্ত কিছুই তো হারামাজ তাহলে তাদের দোয়া আল্লাহর কাছে কেন কবুল হবে অত্যন্ত আশ্চর্যের সাথে প্রকাশ করছেন দোয়া কবুল কেন হবে দোয়া কবুলের জন্য এগুলো শর্ত তোমার কোন আমলই তো আল্লাহর কাছে কবুল হচ্ছে না তো দোয়াও আমল গুরুত্বপূর্ণ আমল দোয়াও কবুল হবে না এটাই স্বাভাবিক শরীফের মধ্যে আমার কবুল করছেন না আমার কোনো দোয়া আল্লাহ তালা কবুল করছেন না মানে আমি আল্লাহ সুবাহ থেকে মোটামুটি বিচ্ছিন্ন হয়ে গেছি আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমত থেকে যদি কোনো বান্ধা বিচ্ছিন্ন হয়ে যায় সে যত আমলই করুক সে আমল কিন্তু তাকে জান্নাত মুখী করতে পারবে না সে আমল কিন্তু তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে না। সে আমলের মাধ্যমে আলিহ্লাম তিনি কিন্তু সেই কাফেলায় নিজেকে একজন সদস্য হিসাবে ঢুকাতে পারবেন না প্রিয় বন্ধুগণ আমাদের সকলের আমরা যারা ইমান এনেছি যারা কালিমা পড়েছি বিশ্বাস করছি আমাদের সকলেরই তো মনের প্রত্যাশা সকলেরই তো আকাঙ্ক্ষা দিলের ইচ্ছা এটা তামান্না সকলেরই তো এই আরজু যে আমরা জান্নাত পেতে চাই জান্নাত পেতে চাই। এই ব্যাপারে কারো কোনো আপোষ নাই আমার সাথে আশা করি সমস্ত মোহামেন্ট একমত হবেন যে এই ব্যাপারে কোনো আপোষ নাই যাই করি গুনা করি আর যাই করি জাহান্নামে যেতে চাই না যেতে চাই না বলি আবার জাহান্নামের কাজ সব করে যাচ্ছি আমি চট্টগ্রাম যাব না এ কথা বলছি ঠিকই আবার চট্টগ্রামের গাড়িতে চড়ে বসছি আমি দিল্লি যাবো না এ কথা বলছি ঠিকই আবার দিল্লির প্লেনে চড়ে বসছি আশ্চর্য রকমের কথা ওই জায়গায় এত দুনিয়ায় মানুষ আমাকে পাগল বলবে আখেরাতের ব্যাপারে নিজেই নিজেকে পাগল বলে সিদ্ধান্ত দিতে পারি না আসলে তো আমি পাগল আমরা পাগল আমরা বলছি জান্নাত মুখী আমাদের পথ অথচ চড়ে বসছি জাহান নামের গাড়িতে সব কাজ করছি জাহান নামের আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করেন প্রিয় বন্ধুগণ যাতে করে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি সে পর্যন্ত আমাদের সাথী থাকুন আসসালাম আলাইকুম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 লাভের উপায় কাল সন্ধ্যা ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের ওপর সম্পর্ক মেনে চলার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 মনোনীত দিন প্রতিটি বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানাকুমতুল বিরতির পর আবারো একই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ঘুষ সংক্রান্ত ব্যাপার সে বিষয়ে বলার আগে আমরা আরাম সংক্রান্ত বিষয়ে আলোচনা রাখছিলাম যে ঘুষ এটা হারাম এর মাধ্যমে আমি নিজে নিজের গাজার ব্যবস্থা করছি নিজের খাদ্যের ব্যবস্থা করছি নিজের ভরণ পোষণ সবকিছুর ব্যবস্থা করছি সাথে সাথে আমার পরিবারের সব কিছু করছি নিজেও ওই গুণের মধ্যে লিপ্ত হচ্ছি আমার পরিবারকে ওই গুণার মধ্যে লিপ্ত করাচ্ছি তাদেরকেও বঞ্চিত করছি আমি আসলে আসলে এখন এক বিপদের মধ্যে আমরা আছি সমাজে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ঘুষ সমস্যা মহামারী আকারে এটা প্রকাশ পেয়েছে এমন কোন জায়গা নেই আমরা শুনি এরকম যখন থাকি তখন মনে হয় ওই আশপাশের দেয়ালগুলো বলে আমার অংশ আমাকে দিয়ে যান অত্যন্ত হতাশার কথা হাসি পেলেও অত্যন্ত হতাশার কথা এটা কোথায় আছি আমরা কোথায় আছি এই পয়সা এই অর্থ দিয়ে কি করব। অথচ এটা কত মারাত্মক অপরাধ হারাম আমার গাজাকে হারাম করে দিচ্ছে এমন কোন জায়গা নেই যেখানে আমাকে এই কাজটা করতে হচ্ছে না না হলে কি হবে না হলে কি হবে আমরা যারা করছি আমরা দিচ্ছি যারা তারাও আমরা এই অপরাধে সমান সামিল আমরা সহযোগিতা করছি আজকে আমার বিদ্যুৎ লাইনের জন্যে আমি অফিসারকে পয়সা দিতে হচ্ছে আমি দিচ্ছি আজকে গ্যাসের লাইনের জন্য আমি দিচ্ছি আজকে টেলিফোন লাইনের জন্য আমি দিচ্ছি একটু সহজভাবে আনার জন্য একটু কাগজপত্রের সমস্যা আছে এটা কাটিয়ে ব্যবস্থা তিনি করবেন এমন একটা আশ্বাসে আমি কাজটা করছি ভুয়া সার্টিফিকেট নিচ্ছি ঘুষের মাধ্যমে পরীক্ষার রেজাল্ট চেঞ্জ করে ফেলছি ঘুষের মাধ্যমে চাকরি নিচ্ছি ঘুষের মাধ্যমে সব কিছুই এই এক মহামারী আকারে যেটা ধারণ করেছে এখন সমাজে সবাই আমরা এর মধ্যে পড়ে যাচ্ছি এটা এক মারাত্মক সমাজ সমস্যা এখন পুরা গোটা সমাজের জন্যে অত্যন্ত হতাশার কথা এবং আমরা আতঙ্কিত যে গোটা সমাজ আজকে এই সমস্যায় জর্জরিত রাস্তা কিন্তু আমাদের তখন ক্লিয়ার হয়ে যাবে জান্নাতের দিকে জাহান্নামের দিকে অথচ আমাদের জন্য আমাদের সকলের টার্গেট কিন্তু জান্নাত যে আয়াত নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে জান্নাত কোন পথে জান্নাতের পথ তো একটাই যে পথ রসুল বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ রসুলের ওই দেখানো পথ ছাড়া জান্নাত মুখী হওয়া জান্নাতি কাফেলায় সামিল হওয়া মুবারক মিছিল একজন অংশীদার হওয়া সদস্য হওয়া এটা কোনোভাবেই সম্ভব নয় তার কিতাবের মধ্যে এই হাদিস টা এনেছেন হজরত আবু বকর বলেন যে শরীর হারাম দ্বারা গঠন হয়েছে যে শরীর যে শরীরের রক্ত হারাম গাজা দ্বারা সৃষ্টি হয়েছে ওই শরীর কখনো জান্নাতে যাবে না কারণ জান্নাত হারামের জায়গা না জান্নাত পবিত্র মানুষদের জায়গা ওই অপবিত্র শরীরকে জান্নাত কবুল করবে না এই জন্যই তো মৃত্যুর সময় যখন একজন আল্লাহ বান্দাকে যখন আল্লাহ ডাকতে থাকেন নাফসুল বলে তখন আল্লাহর পক্ষ থেকে ওই মালাকুল মৌতের সাথে যে সমস্ত ফিরিস্তারা আসছেন তার রুখকে এগিয়ে নেওয়ার জন্যে তারা তাকে উৎসাহিত দিতে থাকেন এই শব্দ বলে তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে ওই শরীর তো জান্নামে যাবে জান্নাতে যাবে না হজরত আবু বকর সদিকো বলছেন তিনি তেমনি বলেননি তিনি রসুল থেকে শুনেই বলেছেন रसूर बक्तबे बुझे कथागण अल्लाह तक हेफाज करें घुस तरह पथ बे दवा कर सब स्तरे सब धरण जरबुल आलमीन तथिक बुजदान करें जे भावी पैसा এই পয়সা আমাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আমি জাহান নামের টিকিট কিনছি মৃত্যুর মাধ্যমে শুধু ওই জাহান নামের গাড়ির মধ্যে আমি আরোহণ করবো এতটুকুই শুধু সময়ের বাকি এইভাবে উপলব্ধি করুন এইভাবে চিন্তা করুন সঠিক বুঝদান করেন প্রিয় বন্ধুগণ দুইটা দরজা বা দুইটা পথ হারামের যেগুলো দুই শ্রেণীর মানুষ ভোগ করে ওই হারাম নাপাক ওই খাদ্য গ্রহণ করে দুই শ্রেণীর মানুষ ওই দুই পথে এক হচ্ছে ঘুষের মাধ্যমে আরেক হচ্ছে পতিতা যারা যারা নিজের শরীরকে ইজ্জত আবরুকে বিক্রি করে ইনকাম করে পয়সা করে এই দুইটা অত্যন্ত নিকৃষ্ট অত্যন্ত জঘন্য যেটা যার পর্যন্ত পৌঁছে দিবে মানুষকে সেই দুইটার একটা হচ্ছে এই ঘুষ আর একটা হচ্ছে ওই পতিতার ইনকাম কিন্তু বিষয় হচ্ছে হারাম জায়গা অনেক জায়গা হারাম কামানোর পথ অনেক আছে দুইটার মধ্যে কি কোনো সামঞ্জস্যতা আছে কোনো মিল আছে তো মহাপন্ডিতরা এই হাদিসের ব্যাখ্যায় নানা রকমের মিল খোঁজার চেষ্টা করেছেন সেই মিলগুলো অবাস্তব কি বাস্তব সেটা আমরাই বলব সিদ্ধান্ত আমরাই নেব তারা মিলগুলো দেখিয়েছেন সিদ্ধান্ত আমরা নেই খুব সহজ অমিলের কিছুই নাই তারা বলেছেন কেউ কেউ যে এই দুই শ্রেণীর মানুষই সব সময় ক্ষুধার্ত থাকে তাদের পেট পরে না কালকের খাবার আছে ওই প্রতিতার কাছে তারপরেও সে আজকে গুণা করবে কেন করবে তোমার তো কালকে পর্যন্ত বুঝ আছে এক মাস পর্যন্ত চলার মতো পয়সা ইনকাম হয়ে গেছে তারপরে হচ্ছে নিজেকে ওই কাজ থেকে বিরত রাখে না ঠিক একজন ঘুষখুর যিনি এমন পয়সা ইনকাম করেছেন যে তার পরিবার পরিজন সন্তান সব কিছু নিয়ে তিনি দীর্ঘদিন চলতে পারবেন এমন বড় বড় লেনদেন হয় অনেক সময় তারপরেও সে ছোটোখাটো বিষয়গুলো ছাড়তে চায় সব জায়গায় আঙ্গুল দেয় সব জায়গায় সে হাত দেয় সব জায়গায় সে কমিশন খুঁজে কোনো জায়গায় সে ছাড় দিতে রাজি না দুজনের মধ্যে এই জায়গাটাই কি মিল নেই অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই একজন পতিতা যেমন তার নিজের ইজ্জতকে বিক্রি করে দেয় নিজের ইজ্জত সম্মানকে বিক্রি করে দিয়ে সে পয়সা ইনকাম করে তার ইজতের চিন্তা করে না তার আবরুর চিন্তা করে না সব কিছুকে সে বিক্রি করে দেয় তার পর সে পয়সা ইনকাম করে ওই নিকৃষ্ট মানসিকতা তার মধ্যে কাজ করে আমার পয়সা দরকার ইজ্জতে কি আসে যায় সম্মানে কি আসে যায় ঠিক একজন ঘুষখুরের অবস্থা তাই সে তার ইজতের কোনো টেনশন করে না যে তার সহকর্মী তার অধীনস্থ মানুষ জানতেছেন যে বস এই কাজটা করতেছে কোনো সমস্যা নাই সবাই সবারটা জানে আজীব অবস্থা একজন মানুষ যখন একদম বেহায়া প্রকৃতির হয়ে যাবে নির্লজ্জ হয়ে যাবে তার পক্ষেই এমন কাজগুলো করা সম্ভব যারা ঘুষ খায় তারা কখনো এমন কোন রাস্তা খোঁজে না যে এই ঘুষের জিন্দিগি বাদ দিয়া। নতুন কোন জীবন যেটা সে অবলম্বন করবে বরং আমরা দেখেছি সে অফিস করে ঘুষ দিয়া কেন যে এই অফিসের ঘুষের লেনদেনের মাত্রা মান পরিমাণ কম অমুক অফিসে গেলে উমুক শাখায় গেলে আরেকটু বেশি ঘুষ খাওয়া যাবে একটু বেশি ইনকাম করা যাবে সে নিজের জায়গা চেঞ্জ করে নেয় ঠিক একজন প্রতিতার অবস্থাও তাই সে কখনো ভিন্ন কোন পেশা খোঁজে না সে এটাকে এটার মধ্যে নেয় নেয় দুজনের মধ্যে এই এক জায়গায় ওর চমৎকার মিল কোনো কোনো ব্যক্তি বলেছেন একজন প্রতিতা তার পরিচয় মানুষের সামনে যখন প্রকাশ পেয়ে যায় সে যতই নিজেকে সাজিয়ে গুছিয়ে মানুষের সামনে প্রকাশ করুক মানুষ হয়তো তাকে গ্রহণ করছে কিন্তু সবাই কিন্তু তাকে ঘৃণা করে কেউ তাকে ভালোবাসে না ঠিক একজন ঘুষখুর যখন ঘুষ খেয়ে বাহ্যিক তার ঠাঁটফাট দেখে মানুষ গাড়ি বাড়ি সব কিছু ভেতরে ভেতরে কিন্তু মানুষ তার সমালোচনা করে যে ঘুষের টাকায় আজকে এত কিছু কেউ কিন্তু তাকে ভালোবাসে না কত চমৎকার মিল দুজনের সমস্ত মহাপন্ডিতরা আমাদেরকে সতর্ক করেছেন যেমন আইন কামের দরকার নাই এই নিতকৃষ্ট আইন কামের মাধ্যমে জাহান নামের পথ কে সহজ করছো অথচ আমরা সবাই জান্নাত মুখী সবাই জান্নাত পেতে চাই তাই যারা এই অপকর্মের সাথে জড়িত আছেন যদি জান্নাতে যেতে চান আল্লাহর আজকের এই অনুষ্ঠানের পর থেকে আপনাদের কাছে আমাদের বিনীত দাওয়াত থাকবে আল্লাহর বস্তে এই অপকর্ম ছেড়ে দিন ইনশা আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দিবেন ইনশাল আবারও আপনাদের সাথে সাক্ষাৎ হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি مشفق متعطف لا ينتهي بالحصر ما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 शुन्नो दुई चार्याद नोई दुई शॉट कोड तीन शुन्डो शुन्डो शुन्डो आर्टीन स्वेफ बी आईसी कोड आई बी ओ बी ओ बी जी बी बाईश टाका पाछिया मदरी इमेल कुरून एड्मीन अडरेट पीस्टिभी डाट टिवी पीस्टिभी मानुवतर এই সমস্ত আমলকে বর্জন করতে হবে মুজ্ফার বেনাতের সঙ্গে সোননাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন পারেন না